বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাম আল্লা আশরফিল সলীম নবী গিনা মোহাম্মদ ওয়াল আলহি ও আসহাবিহি ওয় মন্তুমদিন সুপ্রিয় দর্শক টিভি বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাইবেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আমরা গত পর্বে বলছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি তার জীবনে জুলমকে বর্জন করবেন পরিহার করবেন জুলম থেকে তিনি বিরত থাকবেন আর জুলম থেকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি বিরত থাকার জন্য তাকে যেই যেই কাজগুলো তার দৃষ্টির সামনে রাখতে হবে সে কাজগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করছি প্রথমে আমরা বলেছি এ জুল আল্লাহরুল আলমিন এমনভাবে ঘৃণা করেন যে এই জুইন থেকে আল্লাহ সুবাহন ও তালা নিজের পবিত্রতা ঘোষণা করেছেন বান্দাকে উপলব্ধি করতে হবে যেই কাজ থেকে মহিয়ান আল্লাহবুল আলমিন নিজের পবিত্রতা ঘোষণা করেছেন যেই কাজের প্রতি ঘৃণা এবং যেই কাজটি আল্লাহ রব্বুল আলমিনের সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেই কাজটিকে আল্লাহাবুল আলমিন নিষেধ করেছেন আমাদের জন্য সেই কাজ থেকে আমাদেরকে বারণ করেছেন সেটা বান্দাকে উপলব্ধি করতে হবে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে জুলমের ভয়াবহ যে পরিণতি রয়েছে সেই পরিণতি সম্পর্কে একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করে তার জীবনে জুলমকে পরিহার করবে বর্জন করবে সেই প্রসঙ্গে আমরা আলোচনা করতেছিলাম সৈমসে রেওয়ায়ত্রী হাদিস বর্ণনা করতেছিলাম যাহাদিষ্টি বর্ণনা করেছেন যাবেরহু তিনি বলেন রসুল্লাহ সাল্লা উলিয়ামের সাদ করেছেন জুন থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো কারণ রসুল্লাহ সাল্লা উলি আমাদেরকে জানিয়ে গেছেন রসুল সাল্লা উল্লিউ সাল্লাম ভয়াল পরিণতিটি কি সেই বিষয়টি আমাদেরকে বলে গেছেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আব্দুল মুমাল কেয়ামতের দিন অসংখ্য অন্ধকারে ভয়ঙ্কর অন্ধকারে পরিণত হবে কেয়ামতের দিন এটি বান্দার জন্য কখনো আলোর বিষয় হবে না বরং বান্দার জন্য হবে অত্যন্ত অন্ধকার এই অন্ধকারের তফসিল কেয়ামত উদ্দিন অনেক জুল অনেক অন্ধকারে রূপান্তরিত হবে পরিণত হবে কেয়ামত দিন বান্দার সামনে সেটি নিকোষ অন্ধকার হিসেবে আসবে এর অর্থ কী এই মর্মে সহিসলামের ব্যাখ্যার মধ্যে বলেন দেখা দেবে দুনিয়াতেও আর রহমত ইহি থুনিয়াতে এই অন্ধকার হওয়ার কারণে তাকে আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে রূপে মাহরুম করবে রূপে। আল্লাহ রবুল্লা আমিনুর রহমত থেকে বঞ্চিত করে দেবে আল্লাহ রবুল রহমত থেকে তাকে বিতাড়িত করে দেবে আল্লাহ রহমতের সামনে তার জন্য বড় প্রতিবন্ধক হচ্ছে জল কোনো বান্দা যখন জল করবে আল্লাহ সুবাহানুয়ে তালা তার উপর আর রহমত করবেন না সে আল্লাহ রবুল্লা আমিনুর রহমতের মাধ্যমে সে আর সাফল্য মণ্ডিত হতে পারবে না রহমতের মাধ্যমে সে সত্যিকার অর্থে অনুগ্রহপ্রাপ্ত হতে পারবে না এরপর বলেছেন যে আল্লাহ রবুল আলমীর রহমত থেকে তাকে বঞ্চিত করবে আর কেয়ামতের উদ্দিন এই জুল মূলত অন্ধকার হবে এই জুল বান্দাকে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহরবুল আলমিনের রুইয়া থেকে আল্লাহ রবুল্লা দিদার থেকে আল্লাহ রবুল্ আলমিনের সাক্ষাৎ থেকে কেয়ামত দিন যখন বান্দারা আল্লাহ রবুল্লা আলমিনের সাথে রুইয়া তার দিদার করবে তার সাক্ষাৎ করবে ওই জুল বান্দাকে কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিনের দিদার থেকে মাহরুম করে দিবে বঞ্চিত করে দিবে। তাই সুপ্রিয় দর্শক বাই বোনেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো তার জীবনে তিনি জুলম করবেন না তিনি জুলকে সম্পূর্ণরূপে পরিহার করে চলবেন যেহেতু তিনি জুলমের যেই ভয়াল পরিণতির কথা আমরা আলোচনা করেছি সেই পরিণতি সম্পর্কে তিনি উপলব্ধি করতে পেরেছেন এবার আসুন তৃতীয় পয়েন্টটি আমরা আলোচনা করি তৃতীয় পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি জুনকে পরিহার করার জন্য জুলকে তার জীবনে বর্জন করার জন্য জুন থেকে নিজেকে মুক্ত রাখার জন্য বরং জুল মুক্ত একটি সুন্দর জীবন যাপন করার জন্য তাকে জুলমের প্রকৃত পরিচয় কী সেই পরিচয় সম্পর্কে জানতে হবে যদি জুলমের প্রকৃত পরিচয় সম্পর্কে সে না জানে তাহলে কিন্তু সে জুল থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে না বরং হয়তো ইচ্ছায় অনিচ্ছায় অথবা অজ্ঞতাম শত না জেনে সে নিজেকে জুলমের দিকে ঠেলে দিতে পারে জুলমের মধ্যে সে পতিত হতে পারে এই জন্য আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে জুলম থেকে মুক্ত রাখার জন্য তাকে অবশ্যই জানতে হবে জুলমের প্রকৃত পরিচয় কি সুপ্রিয় দর্শক বায়ুমণেরা জুলম এই শব্দের সাবধিকর হচ্ছে মূলত কোন একটা জিনিসকে মানে তার যে স্থান রয়েছে সেখান থেকে অন্য স্থানে প্রয়োগ করা বা ব্যবহার করা বা রাখা এটি শাব্দিক অর্থ অধিকাংশ আলু তাকিক উল্লেখ করেছেন অধিকাংশ বাসাবিদ্রায় একথা উল্লেখ করেছেন যে আব্দুলটা হচ্ছে উগল উদ্দান কেউ কেউ বলেছেন সীমালঙ্ঘন করা কেউ কেউ বলেছেন জন্ম হচ্ছে মূলত কোন একটা বস্তুকে যে স্থানে রাখা দরকার ঠিক স্থানে না দেখে মানে অন্য স্থানে রাখা এটা হচ্ছে জল কিন্তু আমরা দেখি ইসলামের কোরআন এবং সুনন্যার মধ্যে জলকে যেভাবে মৌলিক যেই অর্থে ব্যবহার করা হয়েছে বা মৌলিক যেই মানে মৌলিক যে প্রয়োগগুলো জন্মের ক্ষেত্রে করা হয়েছে সেই প্রয়োগগুলো হচ্ছে মূলত চারটি এই চারটি প্রয়োগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এক নম্বর প্রয়োগ হচ্ছে তোমরা সীমা লঙ্ঘন করো না তোমাদের প্রত্যেকটি কাজের জন্য তোমাদেরকে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি তার জন্য একটা নির্ধারিত সীমা রয়েছে এই সীমা তুমি অতিক্রম করতে পারবে না তোমার জন্য এই সীমা অতিক্রম করার সুযোগ নেই তাই কোন বান্ধা যদি অন্যায়ভাবে অবিচার করে কোন ব্যক্তির অধিকারকে খর্ব করে কোন ব্যক্তির হককে নষ্ট করে তাহলে সে ব্যক্তি জুলম করলো আর এটা হচ্ছে আলোয়াদ আলাহাক অন্যের হকের উপর অন্যের অধিকারের উপর সীমা লঙ্ঘন করা এটি হচ্ছে জুলমের প্রথম প্রয়োগ এবং জুলম শব্দ এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা দ্বিতীয় যে অর্থটি সেটি হচ্ছে জুলম হলুফ হচ্ছে কোনো একটা বস্তুকে যেখানে যেভাবে প্রয়োগ করতে বলেছে যেখানে যেভাবে রাখতে বলেছে ঠিক সেখানে সেভাবে প্রয়োগ না করে সেটাকে অন্য প্রয়োগ করা অন্যভাবে ব্যবহার করা অন্য রাখা এটা হচ্ছে জুলম শরীয়ত আপনাকে নির্দেশ দিয়েছে যে আপনি এই কাজটি এভাবে করবেন সেভাবে না করে আপনি অন্যভাবে করলেন তাহলে আপনি জুলম করলেন যেমন একজন ব্যক্তির উপর এটি ওয়াজিব বাধ্যতামূলক বিষয় অপরিহার্য বিষয় যে সে তার স্ত্রীর ভরণ দেবে এখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে না আমি বিয়ে করেছি আমার স্ত্রী ঠিকই আছে কিন্তু আমি বরণ পোষণ দেবো না বরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমার নয় আমি তো যখন বিয়ের কথা বলেছি আমি যখন কাবুলের কথা বলেছি তখন তো আমি কথা বলি নাই যে বরণ পোষণ দেবো কথা আমি বলিনি সুতরাং বরণ পোষণ আমি দেব না যদি এই দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে এটা কিছু জনশাহী ফি বা হালিষারাই শরীয়ত অনেকটা বিধান যেভাবে প্রয়োগ করেছে ঠিক সেভাবে যেই কাজকে যেই বিষয়কে যেভাবে যেখানে রাখতে বলা হয়েছে ঠিক সেখানে সেভাবে যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে সেই ব্যক্তি নিজের উপর জুলম করলো অথবা অন্যের উপর জুলম করল তাহলে এটা হচ্ছে জুলম এরপরে আসুন জুলমের তৃতীয় যে প্রয়োগ ইসলামী শরিয়ার মধ্যে রয়েছে সেটি হলো মুজাওয়াজু হদ্দিস যে বিধান রয়েছে শরীয়ত প্রভুত্ত যিনি শরীয়ত দিয়েছেন এই বিধান দিয়েছেন হয়তোবা হিয়ানবাবুল ইসু জেলাল অথবা তার রসুল সাল্লাহ উলিয় সাল্লাম যিনি জানিয়েছেন এই শরীয়ত আমাদের কাছে পৌঁছেছেন তিনি এই শরীয়ত প্রবর্তক যেই সীমারেখা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে সেই সীমারেখাকে যদি কোনো ব্যক্তি ডিঙ্গিয়ে সেই সীমারেখাকে কোনো ব্যক্তি যদি অতিক্রম করে যায় তাহলে সে ব্যক্তি জুলম করলো সে ব্যক্তি জুলম করলো যেমন আমাদেরকে হারামের একটা সীমারেখা দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি হারামকে লঙ্ঘন করে বলেছে না এটা হারাম নয় এটা করলে অসুবিধা কোথায় করতে পারি তাহলে সে ব্যক্তি শরীয়তের সীমা লঙ্ঘন করল আবার ইসলাম আমাদেরকে কোন বিষয়ে হালাল বলেছে সেই হালাল কাজকে যদি কোনো ব্যক্তি বলে যে না এটি হারাম এটি করার কোনো সুযোগ নেই এটি কেউ করলে তাহলে সে গুণাগার হবে অথবা জাহান্নামি হবে অথবা ক্ষতিগ্রস্ত হবে অথবা আল্লাহর বলে আমি অসন্তুষ্টি তার হবে যদি এমনটি বলে তাহলে সে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো শরীয়ত তার জন্য যে বিধান বা যে সীমা তার জন্য নির্ধারণ করে দিয়েছে সেই সীমা সে অতিক্রম করে গেলেও চার নম্বর যে প্রয়োগ জুলমের সেটি হলো উল্লুদম্বিন আরেকটি বিষয় হচ্ছে সকল গুণাহ যে গুণার মাধ্যমে আল্লাহ করা হয় বা আল্লাহ অবাধ্য হয় সেই গুণ তাই বান্দা যদি গুনাহ করে তাহলে বান্দা নিজেকে জুলমের সাথে সম্পৃক্ত করল বান্দা নিজের জুলমের মধ্যে লিপ্ত হল আল্লাহ সুবাহা তারা গুনাঘাতদের সম্পর্কে বলেছেন যারা নিজেদের আত্মার উপর নিজেরা জুলুম করেছে নিজেদের আত্মার উপর যারা জুলম করেছে স্রাফ করেছে অতিরিক্ত করেছে তাই জুল এর প্রয়োগ হচ্ছে মূলত এই চারটি বিষয় বিশেষ করে বেশিরভাগ কোরআন এবং হাদিসের টেক্সটগুলো রয়েছে রুসুজগুলো রয়েছে রুসুজগুলোর মধ্যে মূলত জুলমকে এই অর্থে ব্যবহার করা হয়েছে বা জুলম বলতে এটি বোঝানো হয়েছে এবার আমরা দেখব যে জুলম মূলত ইসলামী শরিয়াতের মধ্যে জুলমের একটা পরিভাষা রয়েছে এই পারিভাষিক প্রয়োগটি হচ্ছে জুলমের বিভিন্ন একাধিক গুরুত্বপূর্ণ দিক থেকে জুলম শব্দ ব্যবহার করা হয়েছে তোর মধ্যে এক নম্বর হয়েছে আবদুল আদিল জুল আদিল জাস্টিস এর বিপরীতে জুলম শব্দ ব্যবহার করা হয় থাকে যেখানে আদল ইনসাফ জাস্টিস রয়েছে ন্যায় বিচার রয়েছে ন্যায় পরায়ণতা রয়েছে যেখানে সমতা রয়েছে ঠিক সেখানে এই ন্যায়কে এই সঙ্গত নিয়মকে লঙ্ঘন করে অন্যায় কাজ করা এটাই হচ্ছে মূলত জলম মানে ন্যায়ের বিপরীতে যত কাজ আছে সবটাই জুলম তাই কোনো বান্ধা যদি ন্যায়কে ডিঙ্গে যায় তাহলে এর বিপরীত হচ্ছে অন্যায় তাহলে সে অন্যায় কাজের মধ্যে নিজেকে লিপ্ত করল আর ন্যায়ের বিপরীতই হচ্ছে জুলম এটা শরীরতের বেশিরভাগ ক্ষেত্রে জুল যখন ব্যবহার করা হয় তাকে এক কথায় জুলম বলতে মূলত ন্যায়ের বিপরীত শব্দকে ব্যবহার করা হয়েছে তাই জুলমের মধ্যে কখনো ন্যায় নেই জুল কখনো ন্যায়সঙ্গত হতে পারে না জুল কখনো মানুষের উপর জাস্টিস হতে পারে না জুল অত্যাচার অন্যায় অবিচার এটি কখনো মানুষের সম্পত হতে পারে না কারণ বিবেক কখনো মানুষকে ন্যায়ের বিপরীত কোনো কাজ করতে কখনো অনুমোদন দেয় না একজন বিবেক সম্পন্ন ব্যক্তি সত্যিকার যার বিবেক বিবেচনা রয়েছে সত্যিকার যার বুদ্ধি রয়েছে সে কখনো কোনো কাজের মধ্যে নিজেকে এমনভাবে লিপ্ত করবে না যে কাজটি তার জাস্টিসের পরিপন্থী যে কাজটি তার ন্যায়ের পরিপন্থী যে কাজটির মধ্যে সামান্যতম ন্যায় প্রণতা নেই বরং এটি অনেকটা মানে ন্যায় পড়ানো বিপরীত কাজ সেটা হচ্ছে জুলম তাহলে আমরা প্রথম পয়েন্টটি জানতে পারলাম সেকেন্ড যে বিষয়টি সেটি হলো জুলম ইউকাবেল তৌহিদ জুল তৌহিদের পরিপথি কাজ তৌহিদ হচ্ছে আল্লাহবুল আলমিনের ওয়াহাদ আল্লাহ হাবুল আলমিনের কত বাদ সাব্যস্ত করা সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হলো বিরতির আমরা একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসবো ইনশাআ আল্লাহ তালা ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র ফিস টিভি বাংলায় कत कार्यकिन ममिन बंदी रंगे रंजित कर दर्शक भाई बोन आलोचना करते क्षेत्र जूम शब्दे जुल बोलते जिन गुजाना সেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম এক নম্বর পয়েন্ট আমরা আলোচনা করলাম দ্বিতীয় পয়েন্টে আমরা বলেছি আদুল তৌহিদ জুল এটি তৌহিদের পরিপন্থী তাই ব্যক্তি যদি আল্লাহ সুবাহান তালারের তৌহিদকে বিনষ্ট করে তাহলে সে ব্যক্তি জুলমে লিপ্ত হল সে দো বরং সেই ছোটো জালেম নয় সে বড়ো দোয়ালেম কোরআন করিমেশ লুকমানের নম্বর আল্লাহ করেন তিনি বলেন যে ইয়া বুনেক বিমোনা লোকমান হাকিম তার সন্তানকে তার প্রিয় পুত্রকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছে বলছে হে আমার বৎস হে আমার ছেলে লুসেখ বিল্লা তুমি আল্লাহর সাথে শরিক করোনা আল্লাহর সাথে শির করো না আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না ইন্ন শির কাল মোনাউদ্দিম কেন করবে না তোমাকে যে শির থেকে নিষেধ করছি তোমাকে যে শির থেকে বারণ করছে এর কারণ কি কারণ হচ্ছে একটি সেটি হলো শির কালা দুলমুন আজিম শির হচ্ছে মহা অন্যায় তাই এই পুরাণিক মধ্যে শিরকে বলা হয়েছে জুলমুন আজিম মহা অন্যায় এটি হল আকবর উদ্দুল জুলমের মধ্যে সবচেয়ে বড় জুলম হচ্ছে তৌহিদের পরিপন্থী কোন কাজ শিরকে কোনো ব্যক্তি লিপ্ত হওয়া তাই যদি কোন ব্যক্তি তৌহিদের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হন তিনি দালেম আর এই দালেমের ধরন আপনাদেরকে একটু বোঝার জন্য বলে যে এই সুপ্রিয় দর্শক বা ইউবনেরা কোনো ব্যক্তি যদি অন্য একজন ব্যক্তির হক বা অন্য একজন ব্যক্তির সম্পদ অথবা অন্য একজন ব্যক্তির অধিকার খরব করে নষ্ট করে তাহলে সে দল এমন লেগাই রিহি সে অন্যের উপরে জুলুম করল সে দল এমন লেগাই রিহি সে অন্যের উপরে জুলুম করল অর্থাৎ সে অন্য ব্যক্তির হক নষ্ট করলো অন্যের অধিকার খর্ব করলো এই জন্য সে জয়ালেমুলিহি সে অন্যের উপর জালেম জুলুমকারী আর যদি কোনো ব্যক্তি অন্যের হক খর্ব না করে নিজের হক খর্ব নিজের অধিকার নষ্ট করল নিজের জন্য বিধান দিয়েছেন যে হকুক দিয়েছেন অন্যায়ভাবে সেই হকুকগুলোকে নষ্ট করলো তাহলে সে হচ্ছে নিজের উপর জুলুম করলো কোনো ব্যক্তি যদি অন্যের উপর জুলুম করে তাহলে সে নিজের জুলুম থেকে রক্ষা অন্য যার উপর জুলুম করেছে সে মজলুম হলো কিন্তু অন্য লোকগুলো জুলুম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারলো শুধুমাত্র সেই যার উপর জুলুম করা হয়েছে সেই মাজলুম হলো আর যদি কোনো ব্যক্তি নিজের উপর জুলুম করে অন্যায় করে তাহলে সেই ব্যক্তি নিজের উপর জুলুম করলো সে নিজেই মজলুম হলো নিজেই জোয়ালেম নিজেই মজলুম হলো তাই মানুষ কখনো কখনো নিজেও জোয়ালেম হয় নিজেই মজলুম হয় এটাই আল্লাহ সব তালা মানুষের ক্ষেত্রে বলেছেন মানুষের প্রকৃতি মানুষের স্বভাব যা সৃষ্টিকে আল্লাহ রাবুল আলমিন এভাবে বলেছেন যে মানুষ সৃষ্টিগতভাবে এই বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমীর বিধানের ক্ষেত্রে সত্যিকার অর্থে মানুষগুলো দলুম মহা অন্যায়কারী এবং জাহুল অতিব মূর্খ ভয়ঙ্কর ধরনের অজ্ঞ ফলে সেই আল্লাহর বিধানগুলো বুঝতে না পেরেই নিজের উপর আল্লাহর বিধানগুলো গ্রহণ করে নিয়েছে অথচ সে জানে না যে আল্লাহর বিধানগুলো পালন করা তার জন্য কতটুকু সহজ হবে কি সহ হবে না তাই সেখানে আল্লাহ সুবাহ তালা মানুষদেরকে সৃষ্টিগতভাবে দলুম বলেছেন যে মানুষের প্রকৃতির মধ্যেই মূলত সৃষ্টিগতভাবে দলুম নিজের উপর জুলুম করার বিষয়টি এসেছে তাই সে দলেমও হতে পারে মজদুমও হতে পারে কোন ব্যক্তি যদি নিজের উপর জুলুম করে সে ব্যক্তি নিজের দোয়ালেম এবং মজদুম এটা হলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজের উপর জুলুম করল এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছে নিজের উপর জুলুম করার কারণে তারাও তার অধিকার থেকে মাহরুম হলো বঞ্চিত হলো সে হচ্ছে দয়ালে মুললে নফসিহি ওইরিহি নিজের উপরে জুলুম করলো এবং অন্যের উপরে জুলুম করলো অর্থাৎ সে জুলুম করলো নিজের নফসের উপর এবং অন্যের উপর তাহলে এটা হলো তৃতীয় প্রকারের জালেম এই তিন প্রকারের জালেম তার জুলমের মাধ্যমে সমস্ত মখ্কাতের অধিকারকে খর্ব করতে পারে না সমস্ত মখ্লোকাতের হককে রাইটকে নষ্ট করতে পারে না তাই এখানে হয়তো সে কোনো ব্যক্তির হককে নষ্ট করলো অথবা নিজের হককে নষ্ট করলো অথবা নিজের সংশ্লিষ্ট যারা আছে তাদের হককে নষ্ট করল কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ রবুল আলমীর তৌহিদকে নষ্ট করে যে তৌহিদের কথা আল্লাহ সুবাহ হয় তারা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন কোনো ব্যক্তি যদি এই তৌহিদকে নষ্ট করে যে তৌহিদের জন্য মানুষদেরকে এবং জিনদেরকে আল্লাহ সুবাহ তারা সৃষ্টি করেছেন এই তৌহিদকে যদি কোনো ব্যক্তি নষ্ট করে সেই ব্যক্তি সমস্ত মাস লোককে গোটা সৃষ্টি জগতের উপর সে জল করলো যেহেতু সে একসাথে আল্লাহ রব্বুল আলমিনের হকুক অধিকার যত বা লোকাদের যত সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টির উপর রয়েছে সমস্ত সৃষ্টির উপর সে জুলুম করে বসলো এই জন্য মহিয়ান আল্লাহ সুবাহানা কোরআন করিম এসুর লোকমানের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন শির্ক হচ্ছে মহাউদ্ এরছে বড়জুন মান তাই একবার উদ্দুল বড়জুন হচ্ছে শির্ক শির্ক তহিদের পরিপন্থী কোনো কাজে যদি কোনো ব্যক্তি হয় সেটা যতই ক্ষুদ্র হোক না কেন তহিদের পরিপন্থী সকল কাজই হচ্ছে শির্ক সুপ্রিয় এরপরে যে পয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউকাবেল মাহসি সমস্ত পাপাচারের পরিপন্থী কাজ না ইউকুল হাসানাতের পরিপন্থী সৎ কর্মের পরিপন্থী নেক আমলের পরিপন্থী নেক আমলের বিপরীতে যদি কোনো যত অবাধ্যতা রয়েছে যত অবাধ্যতা আলমীর রয়েছে সমস্ত অবাধ্যতাই মূলত অন্যায় এটি অবিচার এটি গরহিত কাজ কোন আল্লাহ এবং তার লিপ্ত করল সে দোয়াল যে কাজগুলো আল্লাহ আলমিন আমাদেরকে করতে বলেছেন যে কাজগুলোকে ইসলামী সৈতের মধ্যে পুণ্যের কাজ হিসেবে সবের কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই কাজগুলো যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে এর বিপরীত কোনো কাজে লিপ্ত হয় যে কাজের মধ্যে আল্লাহ রাবুলামিন সন্তুষ্টি নেই এমন কাজের মধ্যে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় নিঃসন্দেহে সে ব্যক্তি দ এবং সে জল করল এবং ইসলামী সৈয়তের পরিভাষায় এটাকে জুলম বলা হয় তাকে চার নম্বর যে পয়েন্টটি সেটি হলো আব্দুল হক আউল মাহরুফ জুল হক হক এর বিপরীত অনুরূপভাবে মারুফ ভালো কাজ সৎ কাজ উত্তম কাজ পরিচিত কাজ যেগুলো মানুষের স্বভাবজাত কাজ এই কাজগুলোর পরিপন্থী যত কাজ আছে সবগুলো মূলত জুল তাই কোরআন এবং হাদিসের মধ্যে আমরা দেখব যেখানে জুলম শব্দ ব্যবহার করা হয়েছে যেখানে জুলমের কথা বলা হয়েছে সেখানে জুলম বলতে মূলত মারুফ এবং হক যে কাজগুলো আমাদের জন্য হক সত্য যে কাজগুলো আমাদের জন্য হাকিকত যেগুলো আমাদেরকে করতে আল্লাহ রবুল্লা আহমিন অনুমোদন দিয়েছেন সেই হক এর পরিপন্থী যত বিষয় আছে সমস্ত বাতিল জল সমস্ত অন্যায় সমস্ত গর্হিত কাজ সবগুলো জুলব আর মারুফের আরুফের বিপরীত হচ্ছে জুল মারুফ হচ্ছে ভালো কাজ সৎ কাজ যে সমস্ত কাজগুলো আমরা করলে এর মধ্যে আমার কল্যাণ রয়েছে অথবা আমার ভাইয়ের কল্যাণ রয়েছে আল্লাহ রবুল্লাহমিন সন্তুষ্টি যে কাজগুলোর মধ্যে নিহিত রয়েছে সেগুলিতে হচ্ছে মারুফ আরুফ সেগুলিতে হচ্ছে বড় কাজ এই ভালো কাজের বিপরীতে যত কাজ আছে যত কাজ আমরা করে থাকি এই সমস্ত কাজইগুলো তো জুলম এবং সেগুলো করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে এটি হলো জুলমের চার নম্বর পয়েন্ট যে জুলম এই কাজটাকে বোঝায় তাই আমরা অনেকে হয়তো মনে করে থাকি যে আমি জুলম করি না জুলমের কনসেপ্টকে আমরা এভাবে নির্ধারণ করে নিয়েছি আমাদের অনেকে আমরা যখন প্রশ্ন করি জিজ্ঞেস করি ভাই আপনি জুলম করেন কি না আমি জুলম করি না তাহলে কি করেন আপনি জুলম করেন না যে আমি জুলম করি না তবে মানে মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা হয় যায় মাঝে মধ্যে কিছু না হয়ে যায় এগুলো আমি আলিম না গুনা এই গুনার কাজে কোনো ব্যক্তি যদি লিপ্ত হয় নিজেকে লিপ্ত করে তাহলে সে জুল করলো নিজের উপরে জলম করলো সুতরাং খেয়াল রাখতে হবে আমাদেরকে এখানে জুল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বিষয় তাই জুম থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত রাখতে হলে জুলকে বর্জন করতে হলে একজন আদর্শ মুসলিম ব্যক্তি জুলমের এই দিকগুলোকে সত্যিকার ভাবে উপলব্ধি করতে হবে পরিচয় নিতে হবে সূক্ষ্ম বলতে কি বোঝানো হয়েছে পাঁচ নম্বর জুলের বিষয়টি বলো আব্দুলের বিপরীতে যত কাজ আছে সেগুলো জুল যেখানে এহসান করার জন্য আমাদেরকে নির্দেশ হয়েছে ও আহসেন্লাহ হাইবুল মহসেনীন আল্লাহ সুবাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ও আহসেনু তোমরা এহসান করো অনুগ্রহ করো ইন্দ আল্লাহ হাইবুল মহসেনীন আল্লাহ রাবুল্লাহ মহাসীনদেরকে পছন্দ করেন এহসানকারীদেরকে আল্লাহ পছন্দ করেন তাই এহসানের বিপরীতে যত কাজ আমরা করি যে কাজের মধ্যে ঈশা এর বিপরীতে ঈসা দুর্ব্যবহার দুরাচরণ খারাপ কাজ অন্যায় কাজ ইত্যাদি অর্থাৎ যেই কাজের মধ্যে সত্যিকার ভাবে এহসান থাকবে না এহসানের বিপরীত যে কাজগুলো রয়েছে মূলত আমরা দেখবো যে কোরআন এবং হাদিসের পরিবাসায় ওই কাজগুলোকেই মূলত জুল হিসেবে দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো জুল এই জুল থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে সরে আসতে হবে এবং চেষ্টা করতে হবে এই জুল থেকে আমরা সত্যিকারভাবে নিজেদেরকে দূরে সরানোর জন্য এই জন্যই তো মূলত আমরা দেখতে পাই সলফে সালহীন যখন জুলমের ব্যাপারে লোকদেরকে সতর্ক করতেন কঠিনভাবে সতর্ক করতেন এমনভাবে তাদেরকে সতর্ক করতেন যাতে করে কোনো একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে যে আমার জন্য উচিত নয় আমি এই জুলমের মধ্যে লিপ্ত হব। বরং আমার জন্য আজীব হচ্ছে আমি জুলমকে পরিহার করে বর্জন করে সুন্দর একটি জীবন যাপন করব। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা তাহলে আমরা বুঝতে পারলাম জুলম অনেক ব্যাপক অর্থবোধক এর প্রথম সবচেয়ে বড় জুলম হচ্ছে একবার উদ্দোলম হচ্ছে তৌহিদের পরিপন্থী কাজে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় সেটা দোল আর এইখান থেকে শুরু করে একবারে ইহসানের পরিপন্থী কোনো কাজেও যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় সে আসা আফিহি নিজের উপরে সে জুল করল সে সত্যিকার অর্থে এহসান থেকে বিপরীত কাছে লিপ্ত হওয়ার কারণে নিজেকে সত্যিকার জুলের দিকে ঠেলে দিল সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর সময় নেই আমাদের হাতে তাই আজকে তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে ইনশা আল্লাহ আগামী পর্বে আপনাদেরকে পাবো আমাদের আলোচনায় প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি ওয়াফিরা আনহামদুলিল্লাহ রবিলাম ওসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ সকল জ্ঞানের উৎস এখান থেকে তারা কি ব্যবস্থা করেছে আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি सकाल साढ़े दस टेल नी मुद सल्लामी मुक्त मानुष के अकल्याण दिखे आहवान जाना तरह अनुरूप पप है तबलारी पाप कमाना से ही मुस्लिम चतुर्थ खंड एल अध हाथ संख्या 6470